শাইক আহমেদ সিরিজের গত পর্বে আমরা আলোচনা শুরু করেছিলাম উসুল আসসাল প্রথম বাক্য এ আয়লাম রাহিমা নিয়ে এখনও আমরা এ আয়েলাম নিয়ে আলোচনা করছি আজ আমরা আলোচনা শুরু করব এলমের মর্যাদা নিয়ে আপনার আইল বা জ্ঞান অর্জনের সম্মান সম্পর্কে জানুন অনুধাবন করুন এর মর্যাদা এলম অর্জনের সম্মান সম্পর্কে জানা আপনাকে ইল অর্জন অব্যাহত রাখার ব্যাপারে উৎসাহিত করবে আনাস ইবনু মালিক রাজি আল্লাহু তাল আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন तलाबुलरकी मुस्लिम अर्थात ज्ञान अर्जन करा प्रत्येक मुस्लिम फरज हदीसटी सुनान इब्ने मजाते आए रसुल्लाम प्रत्येक मुस्लिम इलम अर्जन कर आवश्यक अनेक मुहदि हदिजटी के दायब बोले हादीटर सनद संक्रांत किस कारण क्यों अन्ान्य मुहदिशण एके सहिवे जमन अल मुजी अ सैयदी एल अलबानी राहि महमह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 আর এই মুহূর্তে আপনি সেই কাজটিই করছেন আলকুরআনের একটি আয়াতের দিকে লক্ষ্য করুন আল্লা সুবাহায়নুয়াতে আয়লা সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া আর কারও উপাস্য হবার অধিকার নেই মালাইকারাও অর্থাৎ ফেরেস তারাও এই সাক্ষ্য দেন তারপর আল্লাহ সু ভাহায়নোয় আয়লা তৃতীয় আরেক শ্রেণীর কথা জানিয়েছেন যারা এ সত্যের সাক্ষ্য দেয় আর এই শ্রেণী হল তারা যাদের জ্ঞান রয়েছে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 ইমাম আল ফুরতুবি রাহেমাহুল্লা বলেছেন মানুষের মধ্যে যদি আলিমদের চেয়ে সম্মানিত কেউ থাকত তাহলে আল্লাহ আল্লাহআ তাঁর নাম এবং তার মালাইকাদের নামের সাথে সাথে তাদের কথাও বলতেন যেমনটি তিনি এ আয়াতে আলিমগণের ক্ষেত্রে উল্লেখ করেছেন ইলাহা শাহিদ আল্লাহ আমাদের জানাচ্ছেন যে তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই এ কথার সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ স্বয়ং মালাঈকাগন এবং আল্লাহ আমাদের জানাচ্ছেন যে আলিমগণও এ সত্যের সাক্ষ্য দেন আল্লাহ আল্লা সুবাহানুরআনে রসুল্লাহ সাল্লাসাল্লামকে সুরাতোয়াহার একশো ১১৪ নম্বর আয়াতে বলেন অকুর রব্বি জিদনি আলমা এবং বলুন হে আমার পালনকর্তা আমার জ্ঞান বৃদ্ধি করুন আল্লাহ তালা তার রাসুল সাল্লাহ আলী সাল্লামকে নির্দেশনা দিচ্ছেন যেন তিনি আল্লাহর কাছে আরও বেশি আলিম প্রার্থনা করেন যদি আলিম অর্জনের চেয়ে অধিক সম্মানিত কিছু চাওয়ার মতো থাকত তাহলে আল্লাহ সুবাহনুয়া তালা তার রাসুলকে সেটার জন্যই দোয়া করতে শেখাতেন আল্লা সুবাহনুয় তালা তাঁর রাসুলকে সম্পদ সম্মান খ্যাতি কিংবা অন্য কিছু চাইতে বলেননি বরং আল্লাহ তাঁর রাসুলকে বৃদ্ধির জন্য দোয়া শিখিয়েছেন আল্লা সুতিরের আটাশ নম্বর আয়তে বলেন্লাহ আজিজু গফুর আল্লাহর বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই তাকে ভয় করে নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাকারী মুআইয়া ইবা আবিসিয়ান রাজি আল্লাহআলা আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মান মন ইউরিদ হুবিহদ্দিন অর্থাৎ আল্লাহ তালা যার ভালো চান তিনি তাকে তার দিনের গভীর বুঝ দান করেন এই হাদিসটি বুহারি ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে যখন ইম অর্জনের ব্যাপারে নিজের ভেতরে গাফিলতি অনুভব করবেন অলসতা বোধ করবেন তখন এই হাদিসটি স্মরণ করবেন এই হাদিসটির কথা তখন চিন্তা করবেন আপনি যে আজ এই লেকচারে উপস্থিত আছেন এই যে ইন্টারনেটের মাধ্যমে আপনারা এই উপকারী দিনই আলোচনা শুনছেন ইনশা আল্লাহ তহ এটি আপনার প্রতি মহান আল্লাহর অসীম ভালোবাসা ও আল্লাহ যে আপনার জন্য ভালো কিছু চান সেটির লক্ষণ আন আবিআল্লাহ তালু কল কল রসুল্লাহি সাল্লু আলি সাল্লাম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 সুনান ইবনে মাজা সুনান আবুদাউদ জামে আতির্মিজিতে আবুদারদিআলাহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিস আছে যা থেকে আলম কতটা মূল্যবান সেটা বোঝা যায় একজন তালিবুল আইম হওয়া একজন আইম অন্বেষণকারী হওয়া কতটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝার চেষ্টা করুন এই হাদিসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মানসালন ইয়ালতামি সফি হলমান ইল আল জ্না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 अर्थात आसमान समूह जमिने जा रहा आज तलीबुल एक अलीम एकजन ऐम अन्वेषणकारी एक् आलिमर जो महान आल्ला निकट इस्तिकफार और दुआ प्रार्थना कर सूतरा एम मने उचित होना केवलम्र मानुष और जिनरा इस्तिकफार करते रसुल्लाह सल्लाम अर्थात समस्त किस এখানে শুধু মানুষ আর জিনের কথা বলা হচ্ছে না বরং সমুদ্রের যাবতীয় মাছ তিমি এবং অন্য যা কিছু আছে প্রত্যেকেই ইস্তিকফার করতে পারবে আপনি কি চান যে আপনার জন্য সবাই ইস্তিকফার করুক দোয়া করুক তাহলে যেখানেই যে অবস্থায় থাকুন না কেন জ্ঞান অর্জনের চেষ্টায় অবিচল থাকুন হাজিসটির পরবর্তী অংশ হচ্ছে আলাল ফদলুল আইলি আয়াবিদ কফল কিব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 আর যদি চাঁদের পাশে তারাগুলোর দিকে আপনি তাকান তাহলে সেগুলোকে ছোট ছোট বিন্দুর মতো মনে হয় রাসুল উহ সাল্লাম এভাবেই একজন আবিদ ও আলিম ব্যক্তির তুলনা করেছেন আবিদ হলেন রাতের আকাশে এক বিন্দু তারার মতো অন্যদিকে তার তুলনায় একজন আলিম হলেন চাঁদের মতো সুনানা তিরমিজির আরেকটি হাদিসে বর্ণনা এসেছে আবু উমাম আলবাহিলি রাদি আল্লাহ তালহু বর্ণনা করেছেন রাসুল উহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ফদলুল্লা আলাল আবিদ কফদ আল আল অর্থাৎ একজন আলিমের মর্যাদা একজন আবিদের উপর তেমন যেমন তোমাদের মধ্যে সবচেয়ে কম মর্যাদাবান ব্যক্তির তুলনায় আমার মর্যাদা আমরা জানি যে কোনো বা অন্য যে কোনো কারোর চেয়ে রাসুলুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের কতখানি বেশি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 আর নিশ্চয় আলিমরা হলেন নবীদের ওয়ারিস আলিমরা হলেন নবীদের ওয়ারিস তাদের উত্তরস্বরী আলিহিমসাল্লা তু আসাল্লাম আপনি কি নবীদের উত্তরস্বরী হতে চান তাহলে দিন সম্পর্কে জানুন দিন সম্পর্কে পড়ুন এই পথ সম্মানের উপর আরও সম্মানের মর্যাদার উপর আরও মর্যাদার পথ চিন্তা করে দেখুন নামি মুহাম্মদ সাল্লাহ আলি ও সাল্লামের উত্তরস্বরী বলে অভিহিত হওয়া আপনার জন্য কতটুকু সম্মানের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 আজহরি রাহেমাহ্লাহ বলেন মা অবিদ বিশিল অর্থাৎ আল্লাহর ইবাদতের সুন্দরতম পন্থা হচ্ছে ঐম অর্জন অর্থাৎ দিনের জ্ঞান অর্জন করা মুখস্থ করা পড়া কেবল তাওহিদ না দিনের সব বিষয়ই গুরুত্বপূর্ণ তবে আমরা বিশেষ করে তাওহিদ নিয়ে কথা বলছি কারণ এটা হচ্ছে সব নীতির মূলনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মৌলিক জ্ঞান তাহিদের জ্ঞান হলো ওই জ্ঞান যা আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাবে ইনশা আল্লাহ আশাফে রাহিমাহুল্লাহ বলেন তলবুল অর্থাৎ এলম অর্জন করা নফল নামাজ পড়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ এ কথার সঠিক অর্থ বুঝতে হলে আপনাকে তাদের জীবনযাপন পদ্ধতি তাদের রুটিন কেমন ছিল সেটা বুঝতে হবে তাদের জীবন ছিল পরিপূর্ণ পূর্ণাঙ্গ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 ইমাম আহমদ এবং আবু ইয়ালা বর্ণনা করেছেন যে রাসুল উল্লাহ সাল্লি ইসলামের সাহাবি জাবির রাজিয়াল্লাহ তায়াল আনহু মদিনা থেকে আসামে অর্থাৎ সিরিয়াতে গিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে উনাইসের কাছ থেকে একটি হাদিস সংগ্রহ করার জন্য একটা মানচিত্র খুলে দেখুন কোথায় মদিনা আর কোথায় সিরিয়া একটি হাদিসের জন্য তিনি মদিনা থেকে সিরিয়া গিয়েছিলেন ইবনে আবদুল বার রাহমা জামে আলবানুল আইম হলো আলম সম্পর্কিত একটি অত্যন্ত চমৎকার বই এই বইতে ইবন আবদুল বার আলমের মর্যাদা নিয়ে আলোচনা করেছেন এবং সাহাবি আবু আইব রাজি আল্লাহতে আল্লাহ আনহুর একটি ঘটনা উল্লেখ করেছেন আবু আইব রাজি আল্লাহতে আলহ আনহু তখন মদিনাতে বসবাস করছিলেন একদিন তিনি তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে মিশরের দিকে যাত্রা করলেন উদ্দেশ্য ছিল উকবা ইবনে নাফিয়া রাজি আল্লাহতে আল্লাহ আনহুর সাথে দেখা করা মিশরে পৌঁছানোর পর তিনি মিশরের আমির মুসলিমা ইবনে মাখলাদ আল আনসারির সাথে দেখা করলেন মুসলিমা মাখলাদ তাকে অভ্যর্থনা জানালেন তার সাথে কোলাকুলি করলেন এবং তার মিশরে আগমনের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলেন আবু আয়ুব বলেন আমি এখানে রাসুলুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের একটি হাদিসের জন্য এসেছি যেটা আমি এবং উকবা ইবনে নাফিয় ছাড়া অন্য কেউ সরাসরি শোনেনি সুতরাং যদি আপনি আমার সাথে এমন কোনো লক্ষ্যে দিতে পারেন যে আমাকে উকবার ঘর চিনিয়ে দিতে পারবে তবে বড় উপকার হয় তারপর আবু আইয়ুব রাজি আল্লাহ আনহু ওকবা ইবনে নাফিয়া রাদি আল্লাহ আনহুর বাড়িতে গেলেন ওকবা দরজা খুলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন আবু আইয়ুবের কাছে জানতে চাইলেন কেন তিনি মদিনা থেকে মিশর এসেছেন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 তাও এটি তার কোনো অজানা হাদিস ছিল না বরং এটি ছিল এমন একটি হাদিস যেটি তিনি আর ওখবা ছাড়া আর কেউ সরাসরি রাসুল উল্লাহ সাল্লি সাল্লামের কাছ থেকে শুনেননি আবু আয়ুব রাজি আল্লাহ আনহু এই হাদিসটি আবারও উকবার মুখ থেকে শোনার সম্মানটুকু ছাড়তে চাননি যে হাদিসটি শুধু তারা দুজন সরাসরি রাসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছ থেকে শোনার সৌভাগ্য অর্জন করেছিলেন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 মানুষ এ থেকেও নিজেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আরেকজনের ঘটনার কথা শোনা যাক মুহাম্মদ ইবনে হাসান আর সেইবানী রহেমাহুল্লাহ মুহাম্মদ ইবনে হাসান আর সেইবানী ছিলেন এমন একজন মানুষ যিনি বলতে গেলে ঘুমাতেনই না তিনি ছিলেন ইমাম আবু হানিফা রহেমা সেরা ছাত্রদের একজন এলম অর্জনের জন্য যেন বেশি সময় পাওয়া যায় তাই তিনি অত্যন্ত কম ঘুমাতেন ঘুমানোর সময়টুকু এলিমের পেছনে ব্যয় করতেন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 মোহাম্মদ ইবনে হাসানা শৈবানী রাহমা উল্লা রাতের বেলায় একটি বালতিতে বরফ ঠান্ডা পানি রাখতেন যখনই তার ঘুম আসত যখনই তার ঘুম পেত তিনি সেই পানি দিয়ে চোখ মুখ মুছতেন আর বলতেন উষ্ণতা তন্দ্রা আনে আর ঠান্ডা পানি ঘুমকে দূর করে দেয় এবং তিনি ছিলেন ইমাম আবুহানি ফারহমা উল্লর শ্রেষ্ঠ ছাত্রদের একজন আরেকটি উদাহরণ দেখা যাক আসাদ ইবনুল ফুরাত আসাদ ইবনুল ফুরাত ছিলেন স্পেনের একজন বিখ্যাত আলীম তিনি স্পেনে বসবাস করতেন এবং কিছুদিন উত্তর আফ্রিকা অঞ্চলেও ছিলেন তিনি স্পেন থেকে মদিনাতে গিয়েছিলেন ইমাম মালিক রাহেমাহুল্লার কাছ থেকে শেখার জন্য তিনি সরাসরি ইমাম মালিকের কাছ থেকে তার মাঝহাব নিয়ে অধ্যয়ন করেছিলেন ইমাম মালিকের কাছে পড়া শেষ হলে তিনি গেলেন ইরাকে দেখুন স্পেন থেকে মদিনা তারপর মদিনা থেকে ইরাক ইরাকে তিনি ইমাম আবু হানিফা রাহেমাউল্লার কাছে শিখতে গেলেন আর তারপর তিনি গেলেন মোহাম্মদ বিন হাসানা সাইবানী রাহেমাউল্লার কাছে মোহাম্মদ ইবনে হাসানার সাইবানী হলেন তিনি যার কথা আমরা একটু আগেই আলোচনা করেছি যিনি রাতে ঘুম তাড়ানোর জন্য বরফ ঠান্ডা পানি দিয়ে চোখ মুছতেন যখন আসাদ ইবনুল ফুরাত ইরাকে মোহাম্মদ ইবনে হাসানা সাইবানীর কাছে শেখার জন্য আসলেন মোহাম্মদ বিন হাসানা সাইবানী সাধারণত যেই মসজিদে পড়াতেন তাকে সেটা দেখিয়ে দেওয়া হলো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 আসাদ ইব্দুল ফুরাত একজন ইমাম তিনি মহান আল্লাহ তার উপর রহম করুন আসাদ ইবুল ফুরাত মোহাম্মদ ইবনে হাসান আইবানী কিংবা আবু হানি ফার রাহিম সময়ের মূল্য বুঝতেন তাদের কাছে সময় ছিল অতি পবিত্র অত্যন্ত মূল্যবান এবং তাদের কাছে এম চর্চা ছিল পবিত্র ও মূল্যবান আর তাই তারা এত বড় মাপের আলিম হতে পেরেছিলেন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 বারাকুম আল্লাহ সঈদিনা মহম্মদ ওলিবি ওসলিম আসসালামিকারহমতুল্লাহ বারকাত এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবশির মিডিয়ার ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ